এক চাপা কষ্ট অনুভব করে সে বিষয় নিয়ে আজকে আলোচনা এই আলোচনা বন্দের সাথেই বেশি সম্পর্কিত তবে ভাইদেরও ধৈর্য ধরে শোনা উচিত এবং তাদেরও এই বিষয়টি জানা উচিত এখন হয়তো অনেকেরই স্ত্রী নেই কিন্তু মা বোন খালা ফুপু আছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ স্ত্রী কন্যাও থাকবে কাজেই এই বিষয়ে তাদের জানা প্রয়োজন প্রথমেই বলে রাখি এই ব্যাপারে আমাদের বন্দের মধ্যে কখনোই যেন চাপা কষ্ট হতাশা এবং দুঃখ না আসে অন্যরা ইবাদতের ক্ষেত্রে আপনাকে পেছনে ফেলে দিচ্ছে এমনটাও ভাবা ঠিক নয় কেননা যিনি আপনাকে সলাৎ ও পালন করার আদেশ দিয়েছেন তিনি আপনাকে এই সময়ে সলাৎ আদায় না করতে ও পালন করতে নিষেধ করেছেন সুতরাং আপনি আল্লাহর আদেশ মেনে চলার মাধ্যমে কার্যত ইবাদতের মধ্যেই আছেন এই অনুভূতিটা আমাদের সকল বোনেরই আছে এবং অনেক বনি তা দুঃখের সাথে প্রকাশ করেন আর তাদেরও আগে এই একই অনুভূতি ব্যক্ত করেছিলেন আমাদের মা আনহা। আল্লাহ আমাদের দিয়াহ বনদেরকে মা আয়সা রিয়া পাশে সু উচ্চ প্রাসাদ দান করুন সহি বর্ণিত আছে রসুল্লাহ সাল আলিয়া হজে যাবার সময় মক্কার কাছাকাছি অবস্থিত সারিফ নামক জায়গায় থামলেন এ সময় তিনি আয়সাকে কাঁদতে দেখলেন তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে আয়সা রাজিয়াল আনহা দুঃখের সাথে বললেন আমি যদি এই বছর হজ না করতাম তিনি কিসের কথা বলছেন তা রসুলুল্লা সাল্লা আলাইস্লাম সাথে সাথেই বুঝে গেলেন তাই তিনি জিজ্ঞেস করলেন সম্ভবত তোমার হায়স শুরু হয়েছে আয়সা জবাব দিলেন হ্যাঁ রসুলুল্লা সাল্লা আলাইস্লাম তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বললেন এই ব্যাপারটি আল্লাহ তালা আদমের সকল কন্যার জন্য নির্ধারণ করেছেন সান্ত্বনা দেবার পর তিনি এই অবস্থায় করণীয় কি তা শিখিয়ে দিলেন তিনি বললেন হাজিরা যা করে তুমিও তা করবে তবে পবিত্র হওয়ার আগ পর্যন্ত কাবার চারদিকে তাওফ করবে না উক্তিটির দিকে খেয়াল করুন কেননা আজকের আলোচনায় এই কথাটি কয়েকবারই আসবে বরকতময় সময়ে তাওয়াফ করতে না পারায় মা আইসারাদিল্লাহ আনহা অনেক কষ্ট পেয়েছিলেন একইভাবে রমাদানও কিছু ইবাদত করতে অপারগ আমাদের বোনেরাও অত্যন্ত চাপা কষ্ট আর বেদনা অনুভব করেন বোনদের জন্য আনন্দের সংবাদ এই যে যদি কোনো বোন আন্তরিকভাবে সলাদ সওয়ামের জন্য নিয়োগ করে হোক সেটা ফরজ অথবা নফল কিন্তু কেবলমাত্র হায়জের কারণে সেই বোন ইবাদত করতে পারছে না এক্ষেত্রে ইবাদত করলে যে সবাব পাওয়া যেত ইবাদত না করেও ঠিক একই রকম সবাব পাওয়া যাবে এতটুকু কম হবে না সাহি বুখারিতে বনির তো আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন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 হারিস্ত্রী থেকে বোঝা যায় যে কোনো নারীর নিয়ত থাকা সত্ত্বেও কেবলমাত্র হায়েজের জন্য শাওন পালন করতে না পারলে সে ওই পরিমাণেই স্বভাব পাবে যেমনটা সে বাস্তবে শন পালন করলে পেত হায়েজ আল্লাহর পক্ষ থেকে সকল নারীর জন্য নির্ধারিত এখানে বন্ধের কোনো নিয়ন্ত্রণ নেই কাজেই তারা এবারের থেকে বঞ্চিত হলেও ছুটে যাওয়া আমলের পুরস্কার পেয়ে যাবে কারণ এটা তাদের অনিচ্ছায় হয়েছে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 আমার মনে পড়ে যখন আমার বয়স দশ কিংবা এগারো আল্লাহর কসম আমার মনে আছে আমি মদিনায় হারামে আমার বাবার সাথে তার একটি হালাকায় বসেছিলাম শেখ আতিয়া নিঃস্বাক এবং তার উপকার সম্পর্কে এমন একটি হাদিস উল্লেখ করেন যা আমার মনে গেথে যায় পরে আমি মুসান্নাফ আব্দুর রাজ্জাকে পড়েছি আমার বলেছেন ইবিন উমারকে জিজ্ঞাসা করা হয়েছিল কোনো নারী ভাইস বিলম্বিত করার জন্য ওষুধ প্রয়োগ করতে পারবে কি না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 কখনো কখনো এটি এত ঝাজালো হয় যে কয়েক মিনিটও মিসওয়াকটি মুখে রাখা যায় না প্রাকৃতিকভাবেই ওই মিসওয়াকুলো এরকম বাইরে থেকে এগুলোতে কিছু মিশানো হয় না এখানে আরেকটি আনুষঙ্গিক বিষয় আছে সেটিকে আমরা বিস্তারিত যাব না তবে দুই একটি কথা বলা দরকার আমাদের ফেখক ক্লাস থেকে নেয়া রামাদানের সাধারণ ভুল নিবন্ধতে আমি বলেছি আমি তো টুথপেস্টকে মাকরুহ বলি না বস্তুত এটি কিয়াসের ভিত্তিতে জায়েজ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 নারীরা হায়েজ অবস্থায় কোরআন পড়তে পারবে না এমন একটি কথাকে রাসুল্লাহ সাল্লা উল্লেখ করা হয় এটি আছে ও কিন্তু হাদিসটি এতই দুর্বল যে একে রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি সম্পর্কিত করা যায় না কেউ কেউ বড় অপবিত্রতা অর্থাৎ জুনুব অবস্থায় থাকা পুরুষের সাথে নারীর হায়েজের তুলনা করে কিয়াস করেছেন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 তাকে পবিত্র হবার সময় পর্যন্ত হয়েই অপেক্ষা করতে হয় কাজেই দুই ক্ষেত্রে পার্থক্য থাকায় দুটিকে তুলনা করা যাবে না এবং করার সুযোগ নেই। হায় সকল নারীর জীবনেই ঘটে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগেও ছিল এমনকি এর আগেও ছিল তখন অনেক মুসলিম মহিলা ছিলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের বেশ কয়েকজন স্ত্রী ছিলেন রাদিউল্লাহান হুন্না যারা আমাদেরকে রাসুল্লা সাল্লা জীবনের এবং তাদের জীবনের সকল বিষয়ে বিস্তারিত বিবরণ শিক্ষা দিয়েছেন আপনার কি মনে হয় এটা নারী সত্যি হারাম হয়ে থাকলে একে হার সাব্যস্তকারী একটিও ও সম্মত এবং নির্ভরযোগ্য হাদিস থাকতো না পরের প্রশ্ন ঋতুপতি নারী কি কোরআন স্পর্শ করে পড়তে পারে এটা জানতে হলে মূল বিষয়টির দিকে ফিরে যেতে হবে আর তা হলো।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 নয় মুহার ব্যবহার করা হয় তাদের জন্য যারা কখনো ভুল করে না যেমন ফেরেস্তাগন উপরন্তু আমি প্রথমে যে আদিসটি উল্লেখ করেছিলাম যখন রসল সাল্লাহ সাল্লাম আইসাকে বললেন নারীরা যা করে তাই করতে পারে কেবল তাওয়াফ আর সলা ছাড়া হজের সময় মানুষ কোরআন পড়ে এবং স্পর্শ করে এবং তারা এটা প্রতিদিনই করে থাকে হজে তো অবশ্যই আরো বেশি করে থাকে তো অথবা পড়তে নিষেধ করলেন একটি বিশুদ্ধ হাদিস আছে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারে না কিন্তু এখানে তহিজ শব্দটি দ্বারা কুফর থেকে পবিত্র এমনও বোঝানো হতে পারে অজুর মাধ্যমে পবিত্র বোঝানো নাও হতে পারে আল্লাহ বলেন নিশ্চয়ই মুশরিক মাত্রই অপবিত্র সুরা আত্মা আয়াত আটাশ এ থেকে বোঝা যায় মুমিনরা পবিত্র কাজেই তোয়াহের শব্দ দ্বারা ইসলামের পবিত্রতা বোঝানো হতে পারে অন্য একটা হাদিসে রসুল সাল্লা সাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তি অপবিত্র হয় না সুতরাং এটি কুফরের বিরুদ্ধে ইসলামের পবিত্রতা হতে পারে হাদিসটি ছিল রসুল্লা সাল্লাহামের পক্ষ থেকে আমর ইবেন হিজামের প্রতি লেখা একটি চিঠিতে তখন আমর ইবেন হিজাম থাকতেন নাজরানে খ্রিস্টানদের সাথে সুতরাং এটা হতে পারে যে রসুল তাকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি কাফিরদেরকে কোরআনের পৃষ্ঠায় স্পর্শ করতে না দেন অতএব অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করতে নিষেধ করে এমন কোন স্পষ্ট বিশুদ্ধ হাদিস নেই আর বিশুদ্ধ বর্ণনাগুলোর অন্য অর্থও আছে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 এটি যদি আবশ্যক নাও হয় তবুও এখানে শ্রদ্ধার বিষয়টি জড়িত আল্লাহ বলেন এবং যে কেউ আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে এটি নিশ্চয়ই অন্তরে তা কয়ার কারণে সুরা হাজ আয়াত বত্রিশ সালাবদের কেউ কেউ যেমন এবেন ওমর কোরআন স্পর্শ করার পূর্বে অজু করতেন অনেকে শ্রদ্ধার কারণে অজু করতেন নিঃস্বাক দিয়ে দাঁত মাসতেন কিবলার দিকে মুখ করে বিনীতভাবে বসতেন সম্মানের সাথে কোরআন পড়তেন কারণ এটি তো আল্লাহর বাণী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 কারণ ক্ষেত্রে মুসাফের বিধান খাটে না ও সাল সদিন মোহাম্মদ ওয়া আল্লাহ আলি ওসহাম আলহামদুলিল্লাহ রবিলাম